बिस्मिल्ला रहमान रही सीज पोर्टाल खबर शुरो लंड मसजिदे हमलिकारी जत बे सम्भव मुस्लिम मार्ते चे खबर भेतरे गत बचर उत्तर लंडने फिन्सबाड़ी पार्क मस्जिद ब्रिटिश डैरें असबोर्न नाम ट्रक দিয়ে মানুষকে পিছে মেরে ফেলার একটা অভিযান চালিয়েছিল তারপর তাকে গ্রেফতার করা হয় সেখানে একজন মানুষ নিহত হয় একজন মুসলমান মাকরাম আলী নামের এবং বেশ কয়েকজন আহত হয় কয়েকদিন আগে জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন এবং স্বীকার করেছেন তার একটি উক্তি এটি যে আমি যত বেশি সম্ভব মুসলমান মারতে চেয়েছি এই ঘটনাটি নিউজ হয়েছে এবং এই ঘটনাটার মধ্যে একটি বড় রকম ইঙ্গিত রয়েছে যে আমাদের যে সমাজ এবং যে দেশের নাগরিকদেরকে আমরা আধুনিক শিক্ষাপ্রাপ্ত আলোকপ্রাপ্ত এবং সকল ধরনের কুসংস্কার মুক্ত বলে মনে করা হয় সেই সমাজের মানুষদের ভেতরে একটি বিরাট অংশ উগ্র সাম্প্রদায়িক মনোভাবের দ্বারা তাড়িত হতে শুরু করেছে গত কয়েক বছর যাবত আমেরিকায় কানাডায় ব্রিটেনে ফ্রান্সে এ ধরনের ঘটনা বারবার ঘটছে যাদেরকে পশ্চিমা গণমাধ্যম খুব সহজ একটা শব্দে চিহ্নিত করার চেষ্টা করে সেটা হচ্ছে হেটার ঘৃণাবাদী কিন্তু এ ধরনের আক্রমণী যখন কোনো মুসলিম দেশে বা এর কাছাকাছি কোনো মনোভাব কোনো মুসলিম ব্যক্ত করে তখন তাকে জঙ্গিবাদী সাম্প্রদায়িক এসব শব্দ ব্যক্ত করা হয় এই শব্দের খেলাটি আসলে একটি দৃশ্যকে আড়াল করার জন্য। পুরা পশ্চিমা সমাজের বিভিন্ন দেশে একটি বড় শ্রেণী উগ্র মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক পরিণত হতে যাচ্ছে এ সত্যটিকে আড়াল করার জন্যে তাদের ক্ষেত্রে হেটার বা হেটার শব্দটি ঘৃণাবাদী শব্দটি ব্যবহার করা হয় খুব নরমভাবে আর মুসলিম সমাজে যে কোনো গরম স্লোগানদাতা মৌখিক স্লোগানদাতাকেও সাম্প্রদায়িক এবং উগ্রবাদী জঙ্গিবাদী হিসাবে চিহ্নিত করার চেষ্টা করা হয় এখান থেকে আসলে শুধুমাত্র শব্দের দ্বন্দ্ব অথবা জিনিসটাকে ছোট করে হালকা করে দেখা অথবা বড় করে দেখার বিষয়টি বড় নয় বরং এখান থেকে মুসলিম দেশগুলোর ক্ষেত্রে রাজনৈতিক কূটনৈতিক এবং প্রতিরক্ষাগত নানারকম কঠোর সিদ্ধান্ত গ্রহণের একটি ক্ষেত্রও রচনা করা হয় এজন্যে আমরা গণমাধ্যমের এ চাতুর্য সম্পর্কে সচেতন থাকব প্রতিবাদী থাকব প্রতিরোধপ্রবণ থাকব এটি সকল শ্রেণীর দায়িত্বশীল মুসলমানদের দায়িত্ব আরেকটি হচ্ছে আমাদের এটাও সচেতনতার প্রয়োজন যে কথিত আধুনিক দেশগুলোর ভেতরে আজকে এক শ্রেণীর উগ্র মুসলিম বিদ্বেষী খ্রিস্টান বলি ইহুদি বলি অথবা পশ্চিমা সমাজের নাগরিক বলি তৈরি হচ্ছে যাদেরকে দৃষ্টির আড়ালে নেওয়ার উপেক্ষা করার অবজ্ঞা করার অথবা এটা কিছুই নয় এমন মনে করার কোনো সুযোগ নেই বরং এটাকেও বিবেচনায় নেওয়া উচিত মুসলমানদের এবং এর জন্যে মুসলিম দেশগুলোর যেসব প্রতিবাদের ক্ষেত্র রয়েছে জায়গা রয়েছে প্রচারের নিজেদের আওয়াজ এবং নিজেদের অসহায়ত্বের শব্দ উঁচু করে বলার প্ল্যাটফর্ম রয়েছে সেখানে যেন উঁচু করে এই আওয়াজগুলো তোলা হয় বলা হয় প্রচার করা হয় দায়িত্বশীল সকলের দায়িত্ব এরকমই আরেকটি ঘটনার খবর গত বিশে জানুয়ারি বাংলাদেশের কোনো কোনো পত্রিকায় ছাপা হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের সূত্র ধরে সে খবরের শিরোনাম এরকম সংখ্যালঘুদের উপর হামলা বন্ধে ভারত সরকার ব্যর্থ গত তিন চার বছর যাবৎ ভারতে বিশেষত সংখ্যালঘুদের মধ্যে মুসলমানদের কথা এখানে চিহ্নিত করা হয়েছে যাদেরকে কখনো গো হত্যার গুজব তুলে কখনো অন্য কোনো অভিযোগ তুলে বারবার পথে ঘাটে অতর্কিতে আক্রমণ চালিয়ে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে সেসব খবরের সূত্র ধরে হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বজনীন যে প্রতিষ্ঠানটি পৃথিবীর বিভিন্ন দেশের মানবাধিকারের সূচক নিয়ে কাজ করেন মানবাধিকার হরণ এবং মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয়ের खबर प्रचार करें प्रतिबादा जारते उन्नति है भारत एक प्रख्यात शिक्षाद मुस्लिम शिक्षाद के जखमान रचर पक्ष सत्कार सरकार व्यर्थ हो कथाटी ए रकम नये बर भारत सरकार एधरणर प्रवणता बंध करार चेटाई कराई बर गोटा भारत আজকে উগ্র হিন্দুবাদের নামে এবং হিন্দুত্ববাদের উপরে এক ধরনের ইগোবাদ তৈরি করার নামে আজকের প্রতিষ্ঠিত বা ক্ষমতাসীন সরকার এবং তাদের সহযোগী অনেকগুলি বড় এবং ছোট সংগঠন ভারতের প্রায় সবগুলো প্রদেশেই মুসলমানদের জীবনকে দুর্বিষহ করে তোলা তাদের ভাষার কারণে তাদের কালচারের কারণে তাদের জীবনযাত্রার কারণে পোশাকের কারণে এই অভিযানে নেমেছে এবং তাদেরকে ভারতে কিছুটা উদ্বাস্তু এবং শিকড়হীন নাগরিক হিসাবে চিহ্নিত করা এবং পরিণত করার একটি সঙ্গবদ্ধ প্রয়াসে তারা লিপ্ত আজকে এ দুটি ঘটনা থেকে আমরা একটি বার্তা নিতে পারি সেটি হচ্ছে যে একতরফাভাবে সারা দুনিয়ার মুসলমানদেরকে বিভিন্ন ঘটনার সূত্র ধরে বিভিন্ন দুর্ঘটনার সূত্র ধরে জঙ্গিবাদের যে অভিযোগে অভিযুক্ত করা হয় এটি একটি ভুল অভিযোগ এবং এটি একটি ভুল প্রবণতা মতলবী প্রবণতা বরং মুসলমানদের দিকে বন্দুক তাক করে আসলে অন্য ধর্মপ্রধান যেসব রাষ্ট্র রয়েছে সেখানে বীজ বৃক্ষ আড়ালে আড়ালে অনেক বড় হয়ে যাচ্ছে যেটা তারা গোপন করে রাখছে এ ব্যাপারে মুসলমানদের সকল পর্যায়ের নাগরিকদের যারা রাষ্ট্রের দায়িত্বশীল যারা আমাদের বুদ্ধিবৃত্তিক জগৎকে নিয়ন্ত্রণ করেন যারা মুসলমান দেশের গণমাধ্যমের কর্মকর্তা এবং কর্মী এবং সকল পর্যায়ের নাগরিক সচেতন ও সতর্ক হওয়া দরকার দুই আমরা কোনো হীনমন্যতায় না ভুগি যে এটি মুসলমান সমাজের পশ্চাৎপদতার একটি সমস্যা এবং এই হীনমন্যতার ফল হিসেবে ইসলাম ধর্মের প্রতি আমাদের যে দায়িত্বশীলতা ধর্ম পালনের ক্ষেত্রে আমাদের যে মনোযোগ এবং আমাদের যে প্রেম এবং ভালোবাসা এটাকে একটি হিনমন্যতার কারণে আমরা দুর্বল হতে না দেই ক্ষয়ে যেতে না দেই বরং সারা দুনিয়ার দিকে তাকালে আমরা দেখব যে জাতিগত সংঘাত এবং বর্বরতার ক্ষেত্রে উদাহরণ অন্য অঞ্চলে অন্য সমাজে ভিন্ন দেশে ভিন্ন ধর্মের অনুসারীদের মাঝে অনেক প্রকট অনেক ভয়ঙ্কর এবং অনেক সুদূর প্রসারী আর মুসলমানদের মধ্যে যারা নামধারী জঙ্গি অথবা নামধারী বিপদগামী ব্যক্তি রয়েছে তাদের সংখ্যা এমনিতেও কম এজন্য আমরা কোন হীনমন্যতার শিকার হয়ে ইসলামের প্রতি আমাদের যে অঙ্গীকার ইসলামের সঙ্গে আমাদের যে সম্পর্ক এবং ইসলামের প্রতি আমাদের যে বন্ধন এ বন্ধনকে কোনোভাবেই আমাদের ইসলাম পালন ইসলামের প্রতি ভালোবাসা লালন এবং ইসলামের প্রতি আমাদের সন্তুষ্টি এবং গর্বিত হওয়ার যে অনুভূতি এটাকে ক্ষুণ্ণ হতে না দেই আল্লাহ তালা আমাদেরকে সর্বাবস্থায় আমাদের রব আমাদের ধর্ম ইসলাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাস্লামের প্রতি সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন এবং এ অবস্থায় আমাদের মৃত্যু দান করুন ওয়াহরু দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলম